प्रश्न हमारे बसा अनेक नाम तवत दिखेना यह कारण आखिर दायीना ধন্যবাদ খুব বড় কথা আমাদের ভিতরে এই অনুভূতিটাও নেই আমি নামাজ পড়ছি পাশের বাড়ির লোক আজীবন নামাজ পড়ে না তার কাছে একটু নামাজের কথাটা কোনো কায়দায় বলবো এটা আমরা লজ্জা পাই কিন্তু তো কেমন তোদিন বলবে যে আমার নামাজ যে এত গুরুত্ব বুঝতাম না তাল্লাহ আমার পড়ছি যে তখন আমার বলিনি তখন তো আমার একটা পড়ে যাব ঠিক তেমনি আমরা যারা আশেপাশে অন্য ধর্মের মানুষ আছেন ইসলামে কাউকে সরাসরি আমার ধর্ম নেও এই ধরনের কথা কখনো কোথাও বলে না তবে আমার ধর্মে এইটা আছে আমার ধর্ম এই আমার ধর্মের বিষয়বস্তু এই এটা মানুষ তাদেরকে জানানো আল্লাহ কোরআনে এইটা বলেছেন হাদিস দেখো আমাদের ধর্ম এটা আছে এটা তো বলার সুযোগ নিতে হবে দুই নম্বর হলো তোর বলা লাগে না তো তোমার ভিতরে যখন দিমি দাওয়াতের যজ্বা আসবে তোমার আখলাকটা সুন্দর হবে তোমার আখলাক আচরণ ভালোবাসা সেবা দেখেই মানুষ শুনানো হবে তাদের খোঁজ নেওয়া তাদের সেবা করা বিপদে বিপদাবাদে আমরা যদিও বর্তমানে অনেক কিছু বলি সংখ্যালঘু করো তোমাদের দেশে গ্রামে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে টুপি করে জমি দখল করার ক্ষেত্রে একটা মূল নীতি আছে মানুষের দুর্বলের উপরে জুলুম করো শক্তিশালীর বিরুদ্ধে কেউ লাগে না কার বিরুদ্ধে লাগে আর সংখ্যালঘু দুর্বল হন মানুষকেও দুর্বল হন আশেপাশে কাজেই সমাজে অত্যাচারিত হন সংখ্যালঘুরা এই জন্য না যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধার্মিক মানুষরা তাদের ঘৃণা করে এরকম তোমরা পাবে না যে কোনো মসজিদের ইমাম কোনো হুজুর হিন্দুদের বিরুদ্ধে কিছু বলেছেন বা হিন্দুদেরকে মারতে বলেছেন এরকম আমার জানা মতে একটা উদাহরণও পাবে না যদিও মিডিয়ায় নানাভাবে রাজনৈতিক ব্যবহার করা হয় এটা করলে কি করে মিডিয়া তাদের হাতে মূলত সংখ্যালঘুদের জুলুম করে কারা সমাজের যারা জমি দখল করে মুসলমানের করে হিন্দুরও করে ঠিক আছে না দাদা মেয়ে বের কোথায় মুসলমানের কো নাই হিন্দুরও নেই তো হিন্দুরটা একটু সুবিধে দুটো দুর্বল থাকে এই জন্য তুমি যে তাদের পাশে দাঁড়াও বিপদে আপদে তাদের অচ্ছুত ধারণা এগুলো দূর করো এটাও তো একটা বড় দাওয়াত তাদেরকে দিনের দাওয়াত বুঝাতে হবে এরপরে গ্রহণ না করা না করা তার ব্যাপার কাউকে মুসলমান হতেই হবে না হলে তোমার এই ধরনের কোনো ই ইসলাম আমাদের উৎসাহ দেয় না হলে তোমার সাথে মিশব না তোমার সাহায্য করবো না এরকম না দুই নম্বর হলো जीवन गढ़ते चान प्रसर ड खुंदकार आब्दुल्ला जहांगीर रचित कुरान सुना भित्तिक जीवन घनी बढ़ जीवन गढ़लमी आकिदा हादीर नाम जालियाती ইহিয়া সুনান রাহে বেলায়ত আর অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ট্রাস্ট আমি বললাম সহজ আমাদের দেশে খ্রিস্টানরা হাসপাতালে চিকিৎসা দেন জানো তো সারা দেশে তারা এটা বাস্তব সত্য প্রমাণিত প্রথমে একটা খারাপ ওষুধ দিয়ে বলেন যে মহম্মদের নামে খেয়ে দেখো এরপর শ্রীকৃষ্ণের নামে খেয়ে দেখো রামের নামে খেয়ে দেখো তখন হয় না ইসানবের নামে খেয়ে দেখো খাই এটা ভালো ওষুধ ঠিক হয়ে যায় বলে যে যীসু তোমাকে রোগ থেকে মুক্ত করেছেন সেই যিশু তোমাকে জাননা নিয়ে আখেরা মুক্ত করবে তুমি যিশুদ্ধ করে তারা সম্পূর্ণ প্রতারণার মাধ্যমে তারা এটা করছে। এখন তোমার কাছে যখন একজন দোয়া বা তাবিজ পানি পড়া আসলো তুমি যদি তাকে বলো যে ভাই পানি পোড়া নিয়ে যাও বা তাবিজটা পানি পড়া যতদিন ততদিন তুমি মূর্তির ঘরে যেও না হিন্দু ধর্মে কিন্তু মূর্তি পূজা বাধ্যতামূলক না কিন্তু ইসলাম ধর্মে মূর্তির ঘরে গেলে আল্লাহর কালামের অবমাননা হয় কাজে তুমি ভাই মূর্তির ঘরে যেও না যতদিন তাবিজটা রাখো অথবা যতদিন পানি ব্যবহার করো তুমি মূর্তির ঘরে যেও না তখন তার ভিতরে তৌহিদের একটা মহব্বত তৈরি হবে এটুকু তো আমরা বলি না আর তৌহদ তো হিন্দু ধর্মের মূলে আছে তাদের ধর্মগ্রন্থ তহিদের কথা আছে তারা যা কিছু করছেন ধর্মগ্রন্থ দিয়ে ইসলামের কোনো কিছুকে তারা খারাপ বলতে পারেন না গরু খাওয়া সারা। আর গরু খাওয়া ধর্মগ্রন্থে খারাপ বলেনি একে বেদের ভিতরে গরু জবহের কথা আছে এটা পরবর্তীতে উঠেছে এদের মুসলমান ইসলাম ধর্মে কোন কাজ করে যেটা খারাপ হিন্দু ধর্মের বেদ দিয়ে প্রমাণিত হয় মুসলমান ধর্মীয় একটা খারাপ কাজ একটা আমার জানা মতো তারা বলতে পারবে না নামাজ পড়া খারাপ এটা বেদকে প্রমাণ করবে রোজা রেখা খারাপ বেদকে এটা বলবে জাকাত দেওয়া খারাপ বেদ বলবে এমনকি মুসলমানদের এমন কোন ধর্মীয় কাজ আছে যেটা খারাপ বলবে নাকি এই তুমি দিনের বাণীটা তার কাছে পৌঁছানো এটা তোমাদের দায়িত্ব বঞ্চিত হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব এটা আমাকে একজন আসছে এখানে সহযোগিতা করার কারণে তারা এটা তো একটা ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ তুমি সহজে নাও করতে পারো আর সে তো ধর্মগ্রহণ করবো ইমানের তাগিতে টাকা লোভে করলে তো ভালো না এই এটা তো ইমানের ব্যাপার আমরা কাউকে প্রলোভন দেখাবো না কাউকে ভয় দেখাবো না কিন্তু আমরা পারলে সহযোগী না করলে তার ইমানের ব্যাপার আমাদের এখানে একজন আসছেন খুব বড় পরিবারের মানুষ বলছে স্যার আমাদের আত্মীয় স্বজন সবাই আলোচনা হলে বলে যে ইসলামী ঠিক আমাদের এগুলো কিচ্ছু না কিন্তু আমরা হাত পাধা আমরা যদি এখন মুসলমানের সব বঞ্চিত আমি যাব এটা মানতে পারছি না ব্যাপার আমার তো এই ক্ষমতা নেই যে আপনাকে আমি প্রোটেকশন দেব। আপনি কতটুকু আল্লাহর সাথে বিশ্বাস নিয়ে করেছেন আল্লাহ আপনি যেটুকু পারেন তো বিষয় হল আমরা কোন একটা ব্যক্তি মুসলমান হলে আমাদের মানে তাকে রক্ষা দিতে পারবো এই ক্ষমতা আমাদের নেই তবে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আছে अस्न्ना ट्रस्ट सुन्नाते उद्भाषित जीवन जन्